السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمدللہ نحمدہ ونستعینہ ونستغفرہ ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات من یهدی اللہ فلا مضل له ومن یضلل فلا هادی له وأشهد أن لا إله الله وحده لا شريك له أن محمدًا عبده ورسوله الله تعالی علی وآله وصحبه وسلم تسلیما کثیرا أما بعد সম্মানিত দিনই ভাতৃমণ্ডলী আল্লাহ রাবুল্লা আলমিনের প্রশংসা এবং রসুরল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপর সালআ সালামের পর আজ ১৪ সফর চোদ্দোশো চুয়াল্লিশ মোতাবেক 10 সেপ্টেম্বর দু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মানহাজের সালাফের কতিপয় মূলনীতি বা সালাফি মানহাজের সালাফি মতাদর্শের কতিপয় মূলনীতি বা নীতিমালা আজকে পর্ব নম্বর নয় এতে কয়েকটি বিষয় আলোচনা করব প্রথম নীতিমালা হচ্ছে মানহাজা সালাফের সাহাবাইকের রাহাম তাবেইন তাবা তাবেইন যারা সুর উল্লাহ সালামের খালিস খাঁটি অনসারী ছিলেন তাদের মূলনীতি যে দাওয়াতি কার্যক্রম कुरन सन्नार दलिलर ऊपर निर्भरशील कुर सुन्नार, सुन्नार दिक्कना दलिल छाड़ा खेल खुशी इजतिहदी दावती क्या करा जाए ना दावत हो तौकीफी तवकिफर विपरीत हजतिहा तौकीफ, तौकीफ मान मौकुफ आला नितब्ना कुरन सन्नार दलिल ऊपर निर्भरशील अर्थात इसलाम दावत जे भाव कुरान सन्नाते दीते बलाखान शुरू करते बला नियम दीते बला विषयगुलिथ प्रथम शुरू करते बला पद्धति करते बला रसूरला सल्लाह सल्लम साहबाइक रामगन तब इनताफा तबे सेनुजायी करते से मोताबिक करते हे तौकीफी दलिल ऊपर निर्भरशील पर इश्ते ही हमारे चिंताधारा हल जहां पद्धति इसलमर दावत दी क्यों नाइ तरीका इसलम दी तो बसि लाभ जनकम पद्धति इसलमर दावत दीले बस फलप्रसू है क्यों बोलते ना ना तरीका कर ले क्षति हो तरीका कर ले बसि भलोब এমনটা চলবে না এটাকে ইস্তেহাদি বলা হবে মানে এক শ্রেণীর কিছু আলোমরা ইস্তেহাদ করল যে আগে যে তরিকাটা ছিল সেটা তো পুরাতন তরিকা হয়ে গেছে এখন নতুন তরিকা আমরা আবিষ্কার করি ইসলামের দাওয়াতি কাজ করার জন্য সে দাওয়াতি কাজ যে একটা ক্ষেত্র হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া অমুসলিমদেরকে দাওয়াত দেওয়াই হোক আরেকটি হচ্ছে মুসলিম সমাজের যারা বিভ্রান্ত ধর্মের নামে বিভ্রান্ত শির্ক বেদাতে লিপ্ত রয়েছে বেদাতপন্থীদেরকে পন্থীদেরকে দাওয়াত দেওয়া বাতিল ফিরকাগুলিকে দাওয়াত দেওয়া তৃতীয় ক্ষেত্র হচ্ছে মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়ি আছে শির্ক বেদাতের পাপ ছাড়া যে পাপগুলিকে পাপ মনে করে করেও করে মুসলিম সমাজে দুই রকম পাপ হয় এক হচ্ছে পাপ মনে করে পাপ করে গোনাকে গোনহাইভাবে কিন্তু করে যেমন চুরি করা হ্যাঁ ডাকাতি করা ছিনতাই করা সুদ খাওয়া ঘুষ খাওয়া তাই না খুন করা জেনা করা এইরকম যতগুলি পাপ রয়েছে মিথ্যা কথা বলা হ্যাঁ গাদ্দারি করা ধোকাবাজি করা ইত্যাদি তো এগুলিকে মানুষ যারা এই পাপগুলিতে লিপ্ত তারা কি এগুলোকে সবের কাজ মনে করে চোর জানে যে চুরি করা ভালো নয় সুদখর জানে যে সুদ খাওয়া ভালো না ঘুষখোর লুকিয়ে লুকিয়ে ঘুষ খায় এদিকে তাকে ওদিকে তাকায় ঘুষখোর অফিসার সবার সামনে ঘুষ খাবে না তার মানে জানছে যে কাজটা অপরাধ ক্রাইম খনি জানছে যে কর অপরাধ জেনাকারি জানছে যে আমি চরিত্রহীন লুচ্চা সে নিজেকে ভালো কখনো জানে না শুধু সমাজ না নিজেকেও সে জানে যে আমি খারাপ হল কিন্তু এর বিপরীত আরেক ধরনের পাপ যেগুলো ধর্ম মনে করে করা হয় স্বভাব মনে করে করা হয় সেগুলি কি শেরক বেদাত আর চরমপন্থা তিনটা বললে পূর্ণ হবে শেরখ আর যদিও চরমপন্থা খাওয়াজদের ওটা একটি বেদাত কিন্তু বেদাত বললে অধিকাংশ মানুষ কিন্তু খারিজিদের সন্ত্রাসীদের জঙ্গিদের হ্যাঁ যারা সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করে হ্যাঁ দেশে অশান্তি সৃষ্টি করে এগুলো বেদাত মনে করেন না এগুলো মনে করে যে জেহাদ বেদাত না মনে করে যারা জেহাদি লোক হক কথা বলে তাই না কিন্তু আসলে হক কথা যেখানে যতটা বলার বলতে হবে আর যার যেটা বলার অধিকার আছে সেটা আছে বলবে সবাই সব কথা বলার অধিকার রাখে না আর সব সবসময় সব কথা বলা উপকারী নয় অপকারী এটা সবসময় মনে রাখতে হবে আপনার বাপ মা অন্যায় করছে বাপ মা অন্যায় করছে স্বামী স্ত্রী তো মারামারই করেছে কাজগুলি ভালো নাকি এগুলোই গ্রামে বললে বরান্ত ভালো কাজ হলো যেন আমি বলছি যাতে করে বাপ মা সংশোধন করে চলবে না বাপমার সংশোধনের চেষ্টা করতে হবে নিজের ঘর ঘরোয়া বৈঠকে নিজের বাড়িতে তাই না তাহলে সরকার যে অপরাধগুলি করছে নেতারা যে অন্যায়গুলি করেছে জলমত্যাচার করছে তো এই ক্ষেত্রে ইসলামের একটা শিক্ষা আছে দিক নির্দেশনা আছে সে অনুযায়ী করতে হবে সেটা হচ্ছে নির্জনে তাদের সংশোধনের চেষ্টা করা কিন্তু জনসম্মুখে এই স্টেজে হ্যাঁ খোদবার মেম্বারে উঠে উস্কানিমূলক কথা গরম গরম কথা হুম গরম গরম একবারে কো বলতে পারে কাউকে ভয় করে না প্রশাসনকে ভয় করে না সরকার ভয় করে না দেশের মানুষের হ্যাঁ এটা একটা বেদাত এটা হচ্ছে খাবার বেদাতুল খারেজ খারেজের তো যে কথায় বলছিলাম যে যেই গোনহাগুলি মানুষ করে সেই গোনাগুলি হচ্ছে কয় রকম দু রকম গোনহাকে গনা মনে করেও করে আর গোনহাকে নেকি মনে করে করে। যারা শেরিক করে নেকির কাজ মাজারি সেজদা করে কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য মেলাত করে কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য নিয়ত পড়ে কিসের জন্য তার নামাজের কোয়ালিটি আরও ভালো হবে তাই না যতগুলি বেদাত আছে রকম এই এইরকমই জঙ্গিবাদে যারা জড়িত হ্যাঁ যারা দেশে এ অশান্তি সৃষ্টি করার মতো লিখন লিখে অথবা বক্তব্য রাখে তারা কি সেটাকে অপরাধ মনে করে এইগুলিকে সবের কাজ মনে করে তো এই তিন শ্রেণীর মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে। মুসলিম সমাজে দুই শ্রেণী মুসলিম সমাজের ফাঁসে যারা বিভিন্ন সমাজ বিরোধী পাপে বা ব্যক্তি জীবনের ওনার পাপে জড়িত খরচ অজম আদায় করে না বেনামাজি নামাজি রোজা রাখে না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আল্লাহর হক নষ্ট করে বা মানুষের হক নষ্ট করে আর এগুলোকে কিন্তু অপরাধী মনে করে আল্লাহর হক নষ্ট করুক আর মানুষের হক নষ্ট করুক বেনামাজিও মনে করে আমি স্বভাবের কাজ করছি সেও বুঝে যে আমি একজন মুসলিম ভালুক হাজানা এই জন্য বলে হুজুর দোয়া করি বেনামাজি যখন সংশোধন করতে চাই না এত কি বলে মানুষ হচ্ছে আমাদের দাওয়াতের ফিল্ড সোজা কথা এদেরকে দাওয়াত দিতে গিয়ে খেয়াল খুশি দাওয়াত দেওয়া যাবে না ইজতেহাত আমি একজন দায়ী আমার যেটা ভালো লাগে ওই তরিকে ধরে নিলাম একজন দায়ী তিনি যে তরিকা ধরলেন তরিকা ধরিলেন চিল্লার তরিকা ধরে একজন দায়ী ধরেন উনি এক তরিকা ধরে নিলেন যে ক্ষমতা পাল্টাও তাহলে সব ঠিক হয়ে যাবে দাওয়াত দিয়েছে মনে করেছে যে এই নামে নামে মানুষের সংশোধন যাবে কলবের তাই না সব হয়েছে বিভ্রান্ত হয়েছে কারণ এদের দাওয়াত কোরআন সন্ন্যার উপর নির্ভরশীল নয় কোরআন সন্নাভিত্তিক নয় দাওয়াত হইতে হবে কোরআন সন্নাভিত্তিক সাহাবাই রহমদের তরিকা কী ছিল তার আগে সৌরল্লাহ সাল্লাহ আলু সাল্লামের তরিকা পদ্ধতি কি ছিল একটু খুলে বলি বিষয়টা না হলে অস্পষ্ট থেকে যাবে অনেকের জন্য কারণ এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয় যেগুলো বাতেল তরিকা বা ভ্রান্ত তরিকা দাওয়াতের সেগুলির দিকে একটু মানে ইঙ্গিত করি যেমন তবলিগি জামাত দিনের দাওয়াত তবলিগ বলুক আর দাওয়াত বলুক তবলিগের কাজ করছে না করছে না দাওয়াতের কাজ করছে কিন্তু তাদের তরিকা কি যে পজিটিভ বলো নেগেটিভ বলিও না বলো যে এই ফজুলতা আছে এই ফজুলতা আছে এত নেকি আছে এত নেকি আছে এত সব আছে এটা করো এটা করো এটা করিও না এটা বলে চলবে না তাদের কাছে লাভ বলে কোনো কিছু নেই বুঝে না তাদের কথা হলো যে যদি বলে এটা করিয়াম না এটা আপনার ভুল এই যে টাকা নিচ্ছে কাপড় এটা জায়জ নয় যে দাঁড়িয়ে রাখছেন না এটা জায়জ নয় এই যে বিড়ি খাচ্ছেন দমপান করছেন এটা জায়জ নয় বলছে এটা ঘৃণা ছড়াবে বলছে হাজতান ফির লিন্নাস মানুষের মাঝে ঘৃণা ছড়ানো মানুষকে দূরে ঠেলে দেওয়া এটা হচ্ছে তাদের খেয়াল খুশি কথা কুপ্রবৃত্তির অনুসরণে কথা এখানে বিভ্রান্তি তবলি জামাতের হ্যাঁ দাওয়াতি তৈরি ইসলামের দাওয়াতে তোর হ্যাঁ এ বাদত কারো করিও না করিও না এসব বাতিল করিও না দেব দেবীর করিও না ইহ একমাত্র আল্লাহ কর হ্যাঁ আর না দুটো মিলে বরং কালেমা তৈবা থেকে যদি এরা তাদের দাওয়াতের দিক নির্দেশনা নিত তাহলে আগে বলতো যে আগে পরিষ্কার হইতে হবে ক্লিন হইতে হবে তারপরে আতর শ্রেণ লাগাইতে হবে বর্জন করো বাতিল থেকে সম্পর্ক বারাতক করো ইন্নানি বারা মেম্মাত আবদুন ইব্রাহিম সালামের দাওয়াত তোমরা যেসবের পূজা করছো পোষণা করছো সেগুলি থেকে আমি বারাত জাহির করছি মানে সম্পর্ক ছেদের ঘোষণা করছি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে এল্লা তবে তার সাথে আমার সম্পর্ক যিনি আমাকে সৃষ্টি করেছেন তাই না হোসাইহাদি তিনি আমাকে হেদাত করবেন তিনি অবশ্যই রাস্তা দেখাবেন হ্যাঁ আর না দুটা হলো কি হলো না এটি হচ্ছে মূর্তি নেই এসব বাতিল্লাবাদ করা বোঝা গেছে না নবিস হ্যাঁও শিখিয়েছেন আর নাও শিখেছেন এগুলি করো এগুলি করিও না এটা হচ্ছে ইসলামের নির্ভেজাল দাওয়াত তাদের দাওয়াতে পজিটিভ আছে নেগেটিভ নেই বিদ্যুতের একটি তার আছে আরেকটা নেই বিদ্যুৎ আসবে কখন আসবে ইসলামের কাজ হবে না কখন জামাত ইসলামী বা ইহমানিদের দাওয়াত কোনখানে বিভ্রান্ত হইল ওরা ব্যক্তি থেকে শুরু করবে না ব্যক্তি দেখা দরকার নেই পরিবার থেকে শুরু করবে না সমাজ থেকে শুরু করবে না অল্প স্বল্প লোক নিয়ে শুরু করবে না আগে মেন টার্গেট সরকার পরিবর্তন করো ক্ষমতার পরিবর্তন নিয়ে আসো আগে গদি দখল করো আগে লাঠি হাতে নাও তারপরে বাকি এই আফরাদ ব্যক্তিকে আর এই পরিবার যারা বাঁকাহে আছে সমাজে যারা বাঁকাহে আছে সবগুলিকে পিটিয়ে ডান্ডা দিয়ে ঠিক করে দেব এটা ইসলামিক তরী নয় এটা ইসলামী তরীকা নয় তারা একামত উদ্দিন মানে এই জন্য কী করে দিয়েছে ক্ষমতা দখল আর নাকিমদিন মানে কি করতে হবে আগে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে আদালত আমাদের হাতে আসতে হবে পার্লামেন্ট আমাদের হাতে আসতে হবে শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে তারপরে ঠিক করে নেব এটা অসম্ভব কথা এবং রসৈল উল্লাহ আসালাম একটি দাওয়াত নয় রসুল উল্লাহ আসালামকে তো মক্কাতেই অফার করা তাহলে সেখানে ইসলামের দাওয়াতের কাজ শেষ হয়ে যেতে তারপরে মোদিনা হিজরতের কোনো প্রয়োজন হইত না আরো যুদ্ধের প্রয়োজন হইত না হো দাইবি সন্ধি তার আগে তারাই সন্ধি করার জন্য অফার করেছিল কি বলেছিল হে তুমি এই সব কথা বলা শুরু করলে কেন তুমি কি চাও যদি চাও ইনকা তরিদ মূলকান রাজত্ব মাল্লাক তোমাকে মক্কার কিং বানিয়ে দিচ্ছে তাহলে তো রাষ্ট্রীয় ক্ষমতা নবীলাম ছুড়ে ফেলে নিয়েছেন যদি নিয়ে নিতেন তো বলতেন যে জামাত ইসলামিয়া আর তো ইফানিদের দাওয়াত ঠিক আছে জামাত ইসলামিয়া আর ইহানিদের দাওয়াতের তরিকা ঠিক আছে নেননি সুতরাং তাদের দাওয়াতের তরিকা হচ্ছে ভ্রান্ত নাতি ভালো কেন ইস্তেহাত করতে গিয়ে বিভ্রান্তির শিকারের যে গুমরা হয়েছে ক্ষেত্রে দাওয়াত হচ্ছে এবাদত সুতরাং এবাদতে ইস্তেহাদ চলবে না এবাদতে যুক্তি চলবে না তরিকা দেখতে হবে রসুরল্লাহামের তরিকা গিয়েছে রসোরাম ক্ষমতা নেননি পয়সা দিতে চেয়েছেন পয়সাও নেননি সুন্দরী সাথে বিয়ে দিতে চাইছেন সেটাও ফেলে দিয়েছেন না তোমাদের এই যে দেব দেবীর পূজা ছাড়তে হবে জামায়াত ইসলামের এখয়ালিদের কথা কি যে মাজার বিরুদ্ধে বলতে হবে না এটা পরে যখন ক্ষমতা আমাদের হাতে চলে আসবে না তখন আমরা সব শেষ করে দেবো কিন্তু এখন মাজার কথা বললে কি হয়েছে মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে হ্যাঁ সুতরাং আমাদেরকে কেউ ভোট দেবে না অন্যদেরকে ভোট দিবে কিন্তু আমাদেরকে দেবে না এত বিভক্তিতে যদি বলি মাজার পূজা আরাম সের আর এই মাজারে যাওয়া যাবে না পীরের মুড়ি ধোয়া যাবে না এই বেদাত করা যাবে না তাহলে ঐক্য নষ্ট হবে এইটাকে তারা বলছে বৃহৎ স্বার্থ জগা খিচুড়ি করে আমরা ক্ষমতায় চলে যাই আর তারপরে সব ঠিক করবো এটা অসম্ভব কথা কারণ এটা হচ্ছে মানবরচিত কথা এটা নবী সাল্লামের আদর্শ নয় জি এতগুলি কথা আজকের এই পয়েন্টটিতে রয়েছে তা নবী সাহাশ্লামের তরিকা আগে রাষ্ট্র নয় কী আগে কি ব্যক্তি কার একজনকে ঠিক করা সহজ দেখেন আপনারা এই যে কয়জন আছেন সবগুলিকে ঠিক করা খানিকটা মুশকিল কারণ বিভিন্ন পরিবারের লোক আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের এলাকার লোক হতে পারে দেশও আলাদা হইতে পারে দূর দূরান্ত কোথায় একজনের বাড়ি থেকে আরেকজন বাড়িতে হাজার কিলোমিটার পাঁচশো কিলোমিটার সুতরাং আপনাদের সংশোধন সবগুলির একসাথে অনেকটা কঠিন কিন্তু একজন একজন করে যদি চেষ্টা করা যায় ব্যক্তি পর্যায় সহজ ব্যক্তি পর্যায় সহজ তারপরে পরিবার সমাজের তুলনায় সহজ গোটা সমাজ ঠিক করা একটা পরিবার ঠিক করা কোনটা সহজ পরিবার ঠিক করা সহজ এইভাবে তাহলে গোড়া থেকে শুরু করতে হবে ব্যক্তি পরিবার সমাজ তারপরে দেশ তারপরে পৃথিবী এটা হচ্ছে ইসলামের দামতের তরিকা কিন্তু জামায়াত ইসলামীদের তো তরিকা এখানে ভুল আর আরেকটা হচ্ছে যে তাদের কাছে ইসলামের বিধিবিধানগুলি সবগুলি এমনকি শির্ক সম্পর্কে বড় শির্ক সম্পর্কে আলোচনা করা আর তৌহিদের উপর তৌহিদুলের আলোচনা করা এটা বিভেদ সৃষ্টি করবে সুতরাং এমন বিষয়গুলি বলতে হবে যেগুলিতে সবাই একমত নবীস ইসলামীটার তরিকা নাকি আর একটা একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ যে এমন এমন বিষয়গুলি এজন্য তারা বলছে যে আমরা যে বিষয়গুলিতে ঐক্যমত রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব আর যেগুলিতে আমাদের বিভেদ রয়েছে ইখতলাফ দ্বিমত রয়েছে মতভেদ রয়েছে সেগুলিতে একজন আর একজনের ওজোরকে সাদরে গ্রহণ করব তো কোনটা বিষয় বিভেদ নাই। আল্লাহকে একমত্র চেষ্টা করব না মাজারও চেষ্টা করা চলবে দেওবন্দি বলছে একমাত্র আল্লাহকে শেষ দা করতে মাজারে চলবে না হলে দিসো বলছে আর বেরলবি কি বলছে মাজারে শেষ দা করলেই জান্নাত পাওয়া যাবে ঠিক না সিয়া বলছে যে মাজারে শেষ করলে জান্নাত পাওয়া যাবে তাহলে তো এই আলোচনা চলবে না এই জন্যই মৌলানা মি তার আওয়াজ আমি শুনেছি আমার কাছে আমার বাড়িতে আছে সে গর্ব করে বলছে যে আলহামদুলিল্লা আমার দলের সব লোক আছে জামাত ইসলামিতে देवबंदी आडिस आरलिओ आम कि पश्चिम बंगे जे तेज इलेक्शन लड़से जाम इसलमी तदिबासी हिंदू आज असुविधा नहीं भोटा जी देंगे दल के ता हिंदू हम असुविधा नहीं আর মাজারে সেজা করলে অসুবিধা আপনি মাজারে সে করেন এই যেন পাকিস্তানের বেশ কিছু ছবি দেখবেন পাকিস্তানের যে জামাত ইসলামীর আমির মাজারে চাদর চড়াচ্ছে কারণ তাদের কাছে এটা ছোট ব্যাপার চাদর চড়াত ইলেকশানটা যেন জামাত ইসলামির খাতে পড়ে হ্যাঁ ওদের ভাগে পড়ে ইলেকশানে ভোটটা জানা তাদের ভাগে পড়ে না এটা বিভ্রান্তি গমরাহি তো তাদের এই কথা যে যেগুলোতে আমরা একমত কিসে একমত হ্যাঁ কিসে একমত অল্প কিছু লোক আছে অল্প কিছু বিষয় রয়েছে যেগুলোতে আমরা একমত যেমন রাষ্ট্রীয় পর্যায়ে হ্যাঁ কি হয়তো দণ্ডবিধান কায়ম হইতে হবে এটা সবাই বলছে হওয়া উচিত ঠিক না কিন্তু মাজার এসে করা যাবে কি না মাজার ভাঙতে হবে না রাখতে হবে এগিয়ে তো আসল জায়গাতে তো গোড়া দিতে লাভ বলছেন না না তাহলে বলিয়েন না যাবে কি যাবে না না ছড়াবি ছড়াবে তো ভোট কেটে যাবে যারা মিলাদি তো ভোট দিবে না যদি বলেন এগুলো বিভ্রান্তি বিভ্রান্তি এইরকম এক শ্রেণীর লোকের আজকাল মুসলিমদের দাওয়াত দিতে গিয়ে কি করছে আজকাল হ্যাঁ অনেক ইসলাম সেন্টার এরকম করে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য কোন আলোচনা নেই কিছু গিফট নিয়ে গেলো আর কিছু ব্রোস্টেড নিয়ে গেল আর ধমদাম করে খাওয়া দিল আর কিছু খেলাধুলা করিয়ে দিল আর তারপরে হাসিয়ে আর তারপরে আমোদ ফুর্তি করে তারপরে কিছু বললো না হয় বললো না অনেক সময় বলে ওনা ফিরে চলে আসলো বলছি এর মাধ্যমে অন্তরকে আকৃষ্ট করছি এটা নবীর তৈরি নেই নবী শাস বলেছেন খেলাধুলা করাও তারপরে তখন এই কর ইসলামের দাও তো না নবিসল্লাহ বল যেমন দিকে আহ্বান করা হচ্ছে আর এবাদতের জন্য প্রুফ থাকতে হবে প্রমাণ থাকতে হবে সেটার নামে তৌকিফি মায়রজি আল্লাহালকে বর্ণিত ইমর মেরসুর উল্লাহামের ইতিহাদিস তিনি বলেছেন কার্লা সাল্লা বলেছেন আমাদের এই দিনের বিষয় কেউ যদি নতুন কিছু করে সেটা নতুন কিছু ইমান আমল আকিদার ক্ষেত্রে হোক আর আমলের ক্ষেত্রে ইবাদতবান্দিগির ক্ষেত্রে হোক অথবা দাঁওয়াতি পন্থায় হোক দাওয়াতি তরিকাই হোক একদল বলছে শুধু ফজিলত বায়ান করব হ্যাঁ নেগেটিভ বায়ান করবো না আর দল বলছে যেন আমার রাষ্ট্রীয় বিষয় হ্যাঁ যে বিষয়গুলো তো একমতগুলো বায়ন করবো হ্যাঁ আর যেগুলোতে ইখতারলাফুলো বলবো না খবর তার রফেদানের কথা বলবেন না আমি জোর জোরে নাচ তো সব বিষয় তুলবেন না যদি তাদেরকে বলেন টাকার নিচে কাপড় জামাত ইসলামি করে আর এখন দাড়ি তো একবারে কারো আছে কারো নাই তো থাকলে একটু কোন রকম দেখা যাচ্ছে ব্যাস আর টাকার নিচে কাপড় প্যান্ট যদি বলেন ভাই টাকার নিচে কেন আরে আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন এগুলো এমন কিছু না এগুলো কিছুই না জাহান নামের শাস্তি কিছুই না তাদের কাছে হ্যাঁ এই চিন্তা চেতনা তাদের এগুলো তাদের বিভ্রান্তি তারা ধর্মীয় বিষয়ে দাওয়াতের বিষয়ে নতুন তরীক আবিষ্কার করেছে মালাই যা তার অন্তর্ভুক্ত নয় ফর আদাখ্যাতিস আরেকটি হাদিস রয়েছে মা এসা থেকে আল্লাহ তালানা মা না আমলান কেউ যদি এমন কোন আমল করে আমল আর দাওয়াতটা হচ্ছে একটা আমল দাওয়াত হচ্ছে আমল লেসা আলিহ আমরো না নবী সাল্লাহিস্লামের দিক নির্দেশনা তেমনটা নয় ফহার আদন সেটা প্রত্যাখ্যাত সেটাও আল্লাহ গ্রহণ করবেন না এই তোর ক্যা নবী সাল্লা সাল্লাম তৌহিদ দিয়ে শুরু করেছেন আর শেষ সময় সময়ে মৃতুসজ্জায় যখন ইন্তকালের পাঁচ দিন আগে তিন দিন আগে একেবারে শেষ সময় আর শিরক তৌহিদ প্রতিষ্ঠা কর আর যেই তৌহিদ নিয়ে যুগের যুগ দ্বন্দ্ব হয়েছে সেটা হচ্ছে এ বাদত একমাত্র আল্লাহর জন্য না এ আল্লাহ ছাড়া তৌহিদুল তৌহদুল এবাদা তৌহিদুর নিয়ে। তেমন দিমত ছিল না কেউ অস্বীকার করে নিজে একটি আয়ত শুধু নাস্তিকদের কথা বলা হয়েছে করান একাডেমি নাস্তিকদের কথা এমন বেশি কিছু আলোচনা করেন নাস্তিক নেই যে রোগ নেই সেই রোগের কথা চিকিৎসা বলে লাভি বলেননি সেই জন্য এটা ধর্মীয় বিষয়ে নতুন কোনো কিছু করার নিন্দা করা হয়েছে আর সেটা প্রথম করুক তার সূচনা করুক অথবা কেউ সূচনা করেছে তার অনুসরণ করুক আর দাওয়া এল আল্লাহ হচ্ছে এবাদতের অন্তর্ভুক্ত যেমনটা বললাম এটি ছিল পর্ব নম্বর নয় কিন্তু আমাদের দা সালাফি মানহাজের মূলনীতির ক্ষেত্রে ১৩ নম্বর যাইনে কথাটি হয়তো বলতে ভুলে গেছিলাম তেরো নম্বর ছিল ১৪ নম্বর সালাফি মানহাজের বা মানহাজের সালাফের মূলনীতি হচ্ছে প্রতিটি মুসলিম মুসলিমের জীবনটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন জীবনে যেন অস্বচ্ছতা না থাকে কি সন্দেহ জায়গা থেকেও দূরে থাকবেন যেখানে সন্দেহ সেটা হালাল হবে না হারাম হবে কোন ক্ষেত্রে হয় তখন যখন বড় বড় বেশ কিছু আলামেটাকে হালাল করে দিয়েছে হ্যাঁ আর অন্য বড় বড় আলেমরা হারাম বলেছে তার মানে কোন দিকটা ধরবেন দেখছেন যে যদি হালাল ফতোয়াটা নিই তো আমার অনেক বেনিফিট সুবিধাবাদী হবেন না জাহার নাম বাঁচার জন্য আপনি সন্দেহমুক্ত হবেন জাহান নাম থেকে প্রাধান্য দেবেন আমার জন্য যদি হালালও হয় আর যদি না করি তাহলে ধরবেন কিন্তু বাই যদি হারাম হয় আর যারা হারাম বলেছে তাদের ফতোয়া যদি ঠিক হয় তা আমি তো জান নামে যেতে হবে যার যেমন ডিস্টেনিয়ার ডিএকশন এমন কিছু আলেম আছে যারা কি করেছে হালাল করে দিয়েছে যদিও তাদের সংখ্যা কম এমন কোন প্রসিদ্ধ প্রখ্যাত আলেমরা নেই সেখানে বা আজমন ওসাইম আলমানি কেউ এইটা কেউ তারা এই যুগের যারা বড়ো বড়ো আইম্মা তারা হালাল করে যখন এই ব্যবসাগুলি শুরু হয়েছে তারা হারাম বলছেন তিনি আর বড়ো বড়ো আইম্মা কেন ভাইয়া হারাম বলছে আর আপনি সুবিধাবাদী হয়ে যাবেন যেহেতু এতে আমার অনেকটা কাজ না ব্যাংকের সুদ কেউ কেউ জাইজ করে দিয়েছে আপনি ব্যাংকে তো অনেক টাকা রাখছি আর অনেক টাকা সুদ আসছে হালাল করে নেব চলবে অমুসলিম দেশের সুদ আর একটা অমুসলিম দেশের সুদ হালাল নেবেন আর সুদ খাবেন যে ইন্ডিয়াতে আছি সে যেন সুদ এই ফতুয়া এক সময় দেবন দেবন্দি ওলামারা দিয়েছিল দিয়েছে তাদের ফতুয়া আছে সুবিধা নিয়ে নেবে না সুদ সুদ সেটা মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক হারাম কঠিন হারাম তো মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে স্বচ্ছ থাকবে তার জীবনটা তার রুজি রোজগার আর সন্দেহমুক্ত থাকবে এই এই মর্মে নৌমান বিন বসির রজিয়াল্লাহ তালা আনহর হাদিস বা আনহোমা বাপ বেদা দুজনই সাহাবী কিন্তু বর্ণনা করা যেতে পারে রসুর উল্লাহ সাহেব বলছে ইন্ডাল হালাল আয়েন হালাল হচ্ছে স্পষ্ট ও ইন্দাল হারামা বাইয়েন আর হারাম হচ্ছে সুস্পষ্ট हलाल हरामीम अने क्योंकि उमस अने अल्प किचु लोक आलाम आलेम तेरा जाने अवश्य তাহলে তাদের কাছে যেতে হবে আপনাকে ফতোয়া নেওয়ার জন্য আপনার সুবিধা মতো ফতোয়া নিলে হবে না পশ্চিমা দেশে যাওয়ার পরে ধীরে ধীরে ইমানের বাঁধন ঢিলা হয়ে যায় যার ফলে অনেক হারামগুলিকে হালাল করে দেয় অথচ ওই পশ্চিমা দেশে অনেক সালাফি আলমের আছেন সেগুলিকে হারাম বলছেন সুতরাং আপনাকে সুবিধাবাদী হলে হবে না সুবিধাবাদী হলে হবে না মাঝামাঝি অনেক সন্দেহপূর্ণ বিষয়গুলি রয়েছে লাইয়াল অনেকে জানেন সুভাত বিষয়গুলি বিষয়গুলিতে কেউ যদি বেঁচে থাকে সন্দেহ হচ্ছে বেঁচে থাকলাম ইজ্জতকে রক্ষা করল সন্দেহ যেটাতে আছে যদি হারাম হয় তাহলে ফেঁসা গেল। তার দিন খারাপ হলো ইমান ইসলাম খারাপ হলো হ্যাঁ পরকাল খারাপ হল আর অনেকে অনেক লোকেরা যেহেতু ডিস্ট্রিক্ট একজন হালো আলম ছিলেন শুধু উনি এটা বই লিখে দিলেন যে ব্যাংকে সুদ হালাল তার জন্য যে কত অপদস্ত হইতে হয়েছে দুনিয়া চলে গেছেন আল্লাহ মাফ করেন আমি এখানে আসার আগে যে মাদ্রাসা জামে অম্বারিতে পড়েছি সেখানে আমার কলিক থেকেছে চল্লিশ জন স্টাফ বারোজন মাদানী আর উনি মাদানিও না তবে মাদানি অনেক মাদানির ওস্তাদ অবশ্য কিন্তু এই ফতোয়াতে তিনি বিভ্রান্ত হয়েছে। হ্যাঁ ভুল পথে গিয়েছেন আর তার এই ফতোয়ার কারণে যদি কেউ হারামে যায় তো তাকে এর জন্য আল্লাহর কাছে মানে রিস্ক বড় ঝুঁকিও রয়েছে কারণ এটি হালকা বিষয় নয় সুদের বিষয় তো ওনার সামনে আমরা তুলে দিতাম কথা যদিও বাক তুলল বয়সের দিক থেকে কিন্তু যেহেতু হক হক খাওয়া দত বসেছি আর বলে দিতাম আমরা আমি ওই নিজেও কয়েকবার বলেছি ওনাকে আমার যেহেতু পরিবার সহ থাকতাম ফ্যামিলি কোয়ার্টারে আর উনি থাকতেন একে মাদারে থাকতেন মাঝে মাঝে দাওয়া দিতাম মরুবী মানুষ বলতেন যে বাবজি আপনি তো সুদকে হালাল করে দিলেন হ্যাঁ কিছুই বলতেন না উনি আমাদের সামনে একটা মুখ খুলতেন না কারণ উনি তর্কে জড়েতে চাইতেন কিন্তু তার এই ভুল ফতোয়াতে তিনি অটল থেকেছেন বই লিখে ছাপিয়ে দিয়েছেন এই রকম এইসব লিখনির ওপর আস্থা করে মানুষ গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যাবে মেশরের একটি ফতো আছে যে দাড়িটা এমনকি সন্ন্যাত নয় দাড়িটা হচ্ছে আরবদের একটা ট্রেডিশন যেমন পাগড়ি এটা পাগড়ি শোনাত নাই পাগড়ি আরবরা পড়তো কাফেরও পড়তো মুসলিম পড়তো কেউ প্রমাণ করতে পারবে যে আবু জাহাল ওরা কী করতো পাগড়ি পরত না পাগড়ি পরতো কিন্তু নবী সাদ বলেন যে তোমরা পাগড়ি পর বলেছেন পাগড়ি আরবরা পড়তো যেমন আরবরা এগুলো পড়ে ঠিক না এটা বলছে পাগড়ির নতুন সংস্করণ মানে উন্নতি করেছে মানে খোলা এটাকেও অনেক আমামা বলছে জি আলম আলমরা কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে তো এই পাগড়ি যেমন আর অব দ্য ট্রেডিশন ঠিকই তেমন এই দাঁড়িটা কিছু গুমরাকারীদের কাছে তারা যুগ স্কলার ছিল আলেম আলেম বলতে আমাকে মানে দ্বিধা করছো আমি তাদেরকে আলেম বলা উচিত নয় বলি যে সুন্নত না আরেকদল দাড়িকে দিল সন্ন্যাত করে এটাও ফতুয়া ভুল ফতুয়া আর সঠিক ফতুয়া হচ্ছে অজীব নবিস দাঁড়িয়ে রেখেছেন হুকুম করেছেন কোনো সাবি বিনা দাঁড়িয়ে ছিল না কোনো সাবি দাড়ি মন্ডন করতো না হ্যাঁ তাহলে কী করে সেটাকে সুন্নত বলে সন্নত মানে মাঝে মাঝে ছাড়া যায় তাহলে তাই না ছাড়লে গুণা হবে না যদি কেউ দাঁড়িয়ে না রাখে দাঁড়ি মন্ডন করে গোনা হবে না তাহলে তাহলে যারা সন্নত ফতুয়া দিয়েছেন তারা কত লোকে বিভ্রান্ত করবে না এই সন্নত ফতুয়া দিয়ে আর যদি তার উপর এত বড় অন্যায় করে ফতুয়া দিয়ে যে দাঁড়িটা শূন্য না হ্যাঁ হাত তো তা আরও গোমরা করেছে তো একজন সুবিধাবাদী যার জান্নার জাহানা বলে কোনো পরোয়া নেই সেসব যদি হালকা ফতোয়া দাড়িটা রাখি না সেই জন্য ওই মাস্ত্রী ও গোমরাদের ফতো নেই দেখুন না না সন্দেহ থেকে বাঁচতে হবে ফমানের তাকে সুভাত যে সন্দেহ থেকে বাঁচবে সে ব্যক্তি তার দিন এবং মানসম্মান বাঁচেন বলছিলেন ওই যে আলেম ছিলেন আমাদের সাথেই কত যে অপদস্থ হইতে হইতো যেই সে বলে দিত যে মৌলানা আমাদের দেশে মওলানা বলাই প্রচলন সে একটাই ছিল না আমরা শুরু করেছি মাদানিরা মৌলান্না আপনি তো সুদকে হালাল করে দিলেন এই যার তার কথা শুনে থাকতে হইতো সমাজের যেই সেই বলে দিত দিলেন সুদকে হালাল করে চুপচাপ ছেগে যেত কি করবে তর্কে জড়াবে তর্ক হয়ে যাবে কত তর্ক করবে মান সম্মান চলে যাবে মানুষ সন্দেহের জিনিসে গেলে অমান ওয়াকাফি সোভা তার যে সন্দেহ পড়লো ফাঁকা দোয়াকাফিলাম সে হারামে পড়েই গেল সীমানার কাছে চলে গেল আইলের কাছে আলের কাছে যদি বকরি ছাগল চড়ান আরেকজন তো একজন মুসলিমকে জীবনটাকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সন্দেহ মুক্ত থাকতে হবে এটা হচ্ছে সালাফিমান হাজ সালা সালাফ ইমান হাজের চোদ্দ নম্বর মূল আরেকটি বিষয় আজকে আলোচনা করেনি সেটি হচ্ছে পনেরো নম্বর সালাফি মানহাজের মুলনীতি আল হেকমা তো আল্লাহ আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে হেকমা অবলম্বন করা কৌশল হেকমা মানে হক কথাকে লুকিয়ে রাখা নয় বরং হেকমা মানে আমি এর আগে অনেকবার বলেছি এবং অনেক আগে বলেছি প্রথম হেকমা মানে হচ্ছে যখন যেখানে যেই কথা বলা যার জন্য উপকারী সে সেই কথা তখন বলবে কথা বলে বুঝতে পারেছেন আমার যখন সময়টা খেয়াল রাখতে হবে যে এখন এই কথাটা বলা যাবে কিনা হ্যাঁ আর আমার মতো লোকের জন্য এই কথাটা বলা ঠিক হবে কিনা হ্যাঁ এই জায়গাতে এই সময়ে এই কথা বলা যাবে কিনা কথা বোঝা গেছে না গ্রামে মাত্র সহি আকিদা আপনি পেয়েছেন আর সহি সলাদ আপনি পড়তে শিখেছেন যেখান থেকে হোক না কেন সরাসরি সৌদি আরবের দাওয়াতের বরকতি আলহামদুলিল্লাহ হোক সালাফি দাওয়াতের অথবা ভারত বাংলাদেশ পাকিস্তানে যে আহল আদিস সংগঠনগুলি রয়েছে বা আহেল হদিস আলামার রয়েছে তাদের দাওয়াতের মাধ্যমে হোক তাদের আলোচনা থেকে হোক যেভাবে হোক না অথবা অনলাইনে হোক আপনি সহি দাওয়াত পেয়েছেন আর গোটা গ্রাম আপনার বিভিন্ন বেদাঁত মিশ্রিত চলাত আদায় করে আর তার সাথে আরও অনেক বেদাতেও আছে মিলাদ আছে সমিলিত মোনাজাত আছে কেয়াম আছে আর কত কি আছে এমন কি পীর ভক্ত পীরের মরিদ মাজারও যায় বেরুলিপি ধরেন তা আপনি প্রথম দিন গিয়ে কি বলবেন যেন আমি জোরে বলতে হবে হ্যাঁ রফাদানি করতে হবে হাত বুকে বাঁধতে হবে বলবেন তাহলে আপনি একমত বুঝেন না দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে একমত তাহলে আপনি বুঝেন না তাহলে এগুলো কি বলতে হবে না যেগুলো শুনতে নয় এটাও বলতে হবে না কিন্তু কারণ আপনি বাতিল কথা বলবেন ভুল কথা বলবেন আপনি হ্যাঁ তাহলে কী করতে হবে এই বিষয়গুলি থেকে কে এড়িয়ে চলতে হবে নীরব থাকতে হবে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে হবে কেউ যদি আপনাকে এগুলোতে ঢুকাতে চাই আপনি সেদিক থেকে এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে মৌলিক বিষয় সেদিকেও ঢুকিয়ে দেবে যাতে সুযোগ না পায় আমি আমার দাওয়াতে যখন এখানে শুরু করি বিশেষ করে দাম হ্যাঁ নাইনটি নাইনে তখন আমার পরিস্থিতিটা এরকম ছিল প্রায় পাঁচ বছর বেশ কিছু জামাত যারা বিভ্রান্ত হ্যাঁ সেই জামাতগুলি সম্পর্কে কিন্তু আমি বলিনি সালে প্রথম তলি জামাত সম্পর্কে বলিছি দুই সালে প্রথম জামাত ইসলাম সম্পর্কে বলেছে চিন্তা করেন নিরানব্বই থেকে শুরু করে জি পাঁচ বছর ৬ বছর এদের সম্পর্কে কিচ্ছু বলিনি তাহলে আমি ফাউন্ডেশান মজবুত করেছি গিয়েছি বিভিন্ন জায়গায় নাওতার জন্য বাইরে যখন বিশেষ করে গেছি কারণ এখানে যার আশ্রয় তো নিয়মিত তো কিছুটা শিখে যাচ্ছে এদেরকে অনেক কথা খুলেও বলা যায় যেমন বলছি এখন তো আলহামদুলিল্লাহ বাইরেগুলো বলছি কিন্তু ক্যাম্পে গেছি জীবনেও কোরআনে বাহাদিসের কথা শোনেনি তবে কিস্চা কাহিনী শোনার লোকে সব এদের জিভার স্বাদ বিকৃত হয়ে আছে হ্যাঁ রুগীর লোকে যেমন জিভার স্বাদ থাকে না হ্যাঁ জ্বর যার থাকে অর্থাৎ মহিলাদের পেটে বাচ্চা থাকে জিবাহ কোন স্বাদ পায় ঠিক তেমনি যাদের বেদাত করে করে অভ্যাস হয়ে গেছে না এদের কিচ্ছা কাহিনী শোনান আর মিলাদ পড়ান আর খুশি তো গিয়েছি ও শুধু জানার চেষ্টা করছে যে হুজুর আমাদের না পরের কথা বলতে মানে আমাদের দলের তবলিগি হুজুর না যদি বেরুল থাকে তো চেষ্টা করে কথা বলি তবলিগি থাকলে তারা জানার চেষ্টা করে জামাতি থাকলে একটু রাষ্ট্রীয় কথাবার্তা উঠিয়ে দিয়ে তারা জানার চেষ্টা করে যে আমি জামাত ইসলামের সমর্থক কিনা ধরেন এই ধরেন প্রথম প্রশ্ন করতো হুজুর নিয়ত করা যাবে কিনা হুজুর মিলাদ করা যাবে কিনা কথা বলছেন আর নিয়ত করা বলতে কিন্তু নিয়ত করা নিয়ত করা তো ফরজ শর্ত কিন্তু নিয়ত পড়া উদ্দেশ্য তাদের আমি তখন তাদেরকে এই দিক থেকে নিয়ে গিয়ে আমার জায়গাতে ঢুকিয়ে দিতাম যে মৌলিক বিষয় আসে আগে তৌহিদের আলোচনা শোনেন আগে সন্ন্যতের গুরুত্ব শোনেন এই প্রথম দিকে আমি আলোচনায় করেছি শুধু তৌহিদ আর সন্নতের গুরুত্ব রসুরুল্লাহ শাসে মোহাব্বত এবং মহাব্বতের নীতিমালা মোহাব্বতের নীতিমালা নবীশা ভালোবাসার বাস্তব প্রমাণ ভালোবাসা মানে কি ভালোবাসা মুখে না কাজে কর্মে এই বিষয়গুলি ভালোবাসার প্রমাণ যখন এই বিষয়গুলি ফাউন্ডেশনে মজবুত হয়েছে আস্তে আস্তে আস্তে তখন আমার সামনে বেদাতে হুজুর পাগড়ি বাঁধতো কারণ সত্তর কোনো সব নেবে আমার চোখের সামনে এম কোম্পানিতে বেদ পাগড়িটা বেঁধে তারপরে সলাগ শুরু করত। কিছু বলতাম না এই পাগড়ি বাঁধছেন বেদাত তাহলে ওই দিনই শেষ আমার ওখানে দাঁড়াতে কাজ করা তারপরে সালাম ফেরবার এই যে মোনাজাত ধরলো রানিয়া হাসান যেমন করে সুর ধরে ওই সুর ধরলাম না আর তারপরে আলোচনার জন্য যেহেতু আমি গেছি ইসলাম সেন্টার থেকে তো তো বেদার্থী হুজুরের একটু ভয় আছে যে কমপ্লি ঘোষণাটা করে দিতে হবে তো ঘোষণা করলো অনেক সময় করতে চাই না আরেকজনকে বলে তুমি ঘোষণা করো ওটাও বলবে না যে শেখেছে ইসলাম সেন্টার থেকে আপনারা বসেন এই কথাও বলবে না আচ্ছা যাও আর একজনকে বলতো তো দে মাইকটা তো ছেড়েছে এক মিনিট বসবে না সাথে সাথে টান দিয়ে চলে গেলো কারণ আমার আলোচনী শুনবে না সেই লোক যখন হেদায়ত ফেয়ে গেল এক দুই বছর পরে পাগড়ি ছাড়লো মোনাজাত ছাড়লো আমাকে বলে সেখানে নামাজ পড়া নেমামতি করেন আর তারপর আমার অফিসে প্রতি সপ্তাহে একবার করে আসে দেখা করে আর বাড়ি ছিল বরগোনা আর তারপরে কয়েকবার আমার সামনে বসে বসে কান্না করেছে যে আল্লাহ আমাকে হেদায়ত করেছে না আমি যে কত পেতাতেছিলাম কিন্তু আমি প্রথম দিন যদি বলতাম যে আপনার পাগড়ি বাঁধা বেদাত যে সত্তর গুণের সবের আশাই করছেন তাহলে সে সুখ নেই দাওয়াতি কাজ ঝগড়ালি যেত তা হেক মাফির করতে হবে হেকমতো অবলম্বন করতে হবে বড় রোগের চিকিৎসা আগে তারপরে ছোট রোগ বড়ো রোগ ভালো হয়ে গেছে তারপরে ছোট রোগ ভালো করবেন না অবশ্যই করতে হবে সৌদি আরবে শুধু তৌহিদ আর তৌহিদ বলতে থাকবেন আর পাঁচক তো সলাথের গুরুত্ব বলতে থাকবেন আর সলাথের তরিকা শিখাবেন না অবশ্যই শিখাইতো আমি জো রফায় সোননাথ আমি জোরে বলো সোননাথ বুকে হাত বাদা সোননাথ হ্যাঁ শিখাইতে হবে অবশ্যই কিন্তু আফনার গ্রামে নতুন একজন ব্যক্তি আপনি সহি আকিয়ে গ্রহণ করে গেছে গেছেন সহিবাদত নিয়ে গেছে আর আর ছোট এই সব সন্নতগুলি শুরু করে দিলেন না এগুলো শুরু করেন আস্তে আস্তে পরে পরে অভ্যস্ত হব দাওয়াতি কাজে হেকমত জরুরি হেকমতের একটা দিক তো বললাম যে যখন যেই কথা যাকে বলা চলে এটা বলতে হবে একটা লোক ইসলাম সম্পর্কে কিছুই জানে না প্রথম দিন এসেছে ধরেন এখানে আসে অনেকে আসছেন প্রথম দিন এসেছে ইসলাম সম্পর্কে কিছু জানে না তা না নিচে কাপড় মুখে নেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছে আর তারপরে চুলগুলি হচ্ছে ওই যে ওই বিজাতির কাটিং ধরেন যতগুলি রোগ আছে আরও মুখ দিয়ে সিগারেট গন্ধ আসছে এসব আছে এখন অত পাঁচাত্তর সলাতের গুরুত্ব নেই পড়ে না বা এমনি নমাজ পড়ে না কোনো সময় হয়তো চলে গেল মসজিদে হ্যাঁ যদি ইচ্ছা হলে চলে গেল এখন যদি বলে যে ভাই প্রথম দিন আপনার টাকা কেন কাপড় আর আসবে আপনার মুখে দাড়ি কেন চলবে না মোটেই চলবে না মোটেই চলবে এগুলো না কিন্তু সারা জীবন অনেকটা লোক বছর ধরে আছে আর না এটা হবে না প্রথম দিন এসে আমার সাথে দুই হাতে মুসাফা করলো অথবা এক মাস দুই মাস আসছে আর দুই হাতে মুসাফা করছে কখনো বলি না যে দুই হাতে মুসাফা করবেন না কখনো বলি না কিন্তু একটা ছেলে এখানে এক বছর দুই বছর ধরে আসছে ও বলবো না অবশ্যই মুসাফা সন্নত নয় এক এক দুই হাত ডান হাতে মুসাফা মুসাফা ভালো কাজ ভালো কাজ ডান হাত বাম হাতে নয় একবার গেছি সেকেন্ড স্থান ইন্ডাসিটি সম্মিলন আছে প্রধান বক্তা আমি আর আছে আবদুল্লাহ হদের আমাদের দায়ী ভাইরা আছেন তো শেখ আবদুল হকিম বলছে যে পরিচয় করাচ্ছে দুই হাতে মুসাফা করলো একবার এক হাফেজ আর বলছে এন এ মসজিদুর ইমাম আর আমার পাঁচ বছরের ছাত্র ওই সময় বলছে পাঁচ বছরের ছাত্র আর দুই হাতে মোসাফা বলেন পাঁচ বছরের ছাত্র আমি বলব না যে আমি প্রথম এসছি সম্মেলনে বলল না আমি বলি যখন পাঁচ বছরের ছাত্র তাহলে ওনার দুই হাতের মোসাফা সম্পর্কে জানা উচিত অবশ্যই জানা উচিত কিন্তু যদি বলে এক মাসের ছাত্র কক্ষ বলতাম না যে আপনি দুই হাতের মশাবার সম্পর্কে আগে জানবেন না এটা বলবো না কথা বোঝা গেছে রাওয়াতি কাজে হেকমত অত্যন্ত জরুরি কোনখান থেকে শুরু করবেন কোন রোগটা বড় রোগের মধ্যে আছে জি আরেকটা দিক সেটা হচ্ছে আখলাক চরিত্র ভালো হইতে হবে বেদায়িত হইলে তো কী হল তার সাথে আচার আচরণ ভালো হতো রাস্তায় দেখা হয়েছে যে কোনো বেদায় সালাম দেন সালাম নেন হাসিমুখে কথা বলেন এই নয় যে আমার সহি আকিতা ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবো আর তার থেকে মুখটা ফিরিয়ে নেব না হাসি কথা বলেন এবং তার খোঁজ খবর নেন কেমন আছেন ভালো আছেন ইত্যাদি ইত্যাদি আকৃষ্ট করার চেষ্টা কর বা সেরু বলা তো না দূরে সরাও না কাছে করার চেষ্টা কর এগুলো হচ্ছে হেকমা নরম ভাষায় কেউ যদি ভুলও করে নরম ভাষায় কথা বলা ধরেন এখানে কেউ পানি নিয়েছে আর বাম হাতে খেতে লেগেছে এটা তৈরি হচ্ছে ভাই ডান হাতে পান করেন তাই না আর একটা হচ্ছে যে আপনি বাম হাতে পান করছেন এটা হারাম নয় হারাম নয় কোনটা ভালো হারাম বলতে হবে না ডান হাতে পান করেন ডান হাতে পান করেন এটা বলতে হবে যথেষ্ট দাওয়াত পৌঁছে গেল বাম হাতে না পান করে ডান হাতে পান করেন আর একটা হচ্ছে যে আপনি একজন মুসলিম জানেন না যে বাম হাতে শয়তান খাই এটা আরও খারাপ ফিল হেকমতের খেলাফ এগুলো কথা বোঝা গেছে তাই আমাকে শৈতান বানিয়ে দিল কী বলবে দিল আর আপনার কথা শুনে আমার কথা শুনে কখনো শুনবে না যে খেয়াল রাখতে পারলো নবী দেখেন আচার আচরণ দাওয়াতের ক্ষেত্রে হেকমা বলছেন মাভিয়াবিন হাকাম আসসালামি বাইনা না না ওসাল্লিমা রসুল্লাম আমি রসুল্লাহম সাথে সলাতাদি করছিলাম ইজ আতাসা রজল কম একজন লোককে হাঁচি পড়ল মুসল্লিদের মধ্যে একজন লোকের কি হয়েছে হাসি পড়েছে হাসি পড়লে সে কি করেছে আলহামদুল্লাহ অথবা বলেন্লা বলে বসে আছে কিসের মধ্যে তখন লোকেরা চোখ গরম করা শুরু করেছে হ্যাঁ চোখ গরম করা তো এরকম করা শুরু করে হলাত অবস্থায় ওর দিকে তবে যাই হোক একটি চোখ কাত করে ফাঁকুলত তখন এর মন খারাপ আরে সব চোখ গরম করেছে আমার দিকে হম ওহাজকাল এদের মা এদেরকে হারিয়ে দিক আরো রাগ আরো এরকম একটু রাগ হইলে কি বলতো এদের মা এদেরকে হারিয়ে ফেলুক একটা ভুল করে চলি আর এখন এদের ওইভাবে চোখ গরম করার জন্য কথা বলা শুরু করে আমাদের কোনো তাকাচ্ছ আর খারাম কাজ এর বড় তখন এর দেখছি তো কাম খারাপ হয়ে গেলো তখন এরা তার কথা বলতে পারছে না যে কথা বলতে হয় না তখন এরা করেছে কি নিজের রানে হাত মারছে রানে হাত মারছে ভাবে হ্যাঁ এরকম কাজ করে যদি এটা না করে সুভান বলা উচিত হ্যাঁ সুভান উল্লাহ আর নবী স্যার বলেছেন যে অবস্থায় যদি এরকম কোনো প্রয়োজন হয়ে যায় শুধু ভুল হলে না অনেকে বলে ভুল হলে শুধু সুভান আল্লাহ কোনো প্রয়োজন হলে সুভান আল্লাহ প্রয়োজন হলে সিগন্যাল দেওয়ার জন্য কি বলবেন সোভান আল্লাহ ধরেন আপনি রুমে সলক শুরু করেছেন আর আপনার এক বাচ্চা স্কুল থেকে চলে এসছে আর বাড়িতে কেউ নেয় তাকে বুঝাবার মতো এসে দরজা খুলেন দরজা খুলেন চুল লাগছে সোভান বুঝুক বোঝার মতো যদি বয়স হয় তাহলে আর যদি সরে পড়েছেন মখতাসাদ মাদকতো সব তো আলোচনা করেছি খুলে দিতে পারেন তো ভালো কথা আর একটা হচ্ছে ধরেন অনেকের কফিল আছে খুব খারাপ ব্যবহারের ধরেন টেলিফোন না উঠালে খবর আছে হাস্ট ট্রেডার টেলিফোন চলে এসছে কথা বজা গেছে এ মশলা বলে জেনে রাখা ভালো যদি টেলিফোন না উঠান কেন উঠাওনি মোদির কেন যদি হয়তো এরকম হয় না হয় তখন কি করবেন টেলিফোনটা উঠিয়ে সব হ্যান্লা জানা উচিত যে ভান্লা বলছে তার মানে সলাতে আছে আর একটা তরীকা অনেকে রিসিভ করার পরে রেখে দেয় রিসিভ করে যাতে করে এম যে অল্লাহ আকবার অল্লাহ আকবর করছে হ্যাঁ ওইটা শুনে নিল্লা ও তো বুঝে নেই যে সলা চলছে বারবার কল দিচ্ছে তো এই লোক বলছেন মাউ ইয়ার নতুন মুসলমান বেশি মাসলাম জানা বলছে আমি চিন্তা করলাম যে আমাকে এখন তো এরা চুপ করার চেষ্টা করছে দেখলাম যে না আর এদের সাথে আমি চুপ হয়ে গেলাম ওদের এই সারাতে রসুরুল্লাহ ছলাত শেষ হল তখন রসরুল্লা সাল্লাহ তাকে কোনো শক্ত ভাষা বললেন না বেয়া বিবাহি আমার পিতা তার ওপর উৎসর্গ হোক বলছেন ওই সাহাবি মার আয়তো মোহামান কাবুল আহসানো শিক্ষককে চাইতে ভালো সাহেব তার আগে তারপরে কোনো দিন দেখেনি এত ভালো শিক্ষক তিনি এত ভালো ওস্তাদ তিনি আল্লাহ আল্লাহর কষন করে বলছি আমি যে এত বড় ভুল করলাম সলাত নষ্ট সলাতায় কথা বলে নিয়েছে শুধু আরাম করল না কথাও বলে নিয়েছে কি বাবার চোখ গরম করছ তাই না মাকে হারানি আমাকে ধমকা যারাও নি আল্লাহর সাথে কথা চলে। আল্লাহর সাথে কথা বলতে হবে তসবির এখানে হয় তসবির করো সুভান আল্লাহ তকবির আল্লাহ বলো রাতুল কর্ম তেলা করো জি কি করো রাহ মুসলিমের নমরা আছ নিস ইসলাম কত প্রভাবিত হ্যাঁ আর এক লোকের ঘটনা ওটাও সহি মুসলিমে রয়েছে মসজিদে এসে কি করেছে বেদুইন পেশাব করে দিয়েছে সাহাবিরা কি করেছেন ধমক দাম শুরু করেছেন চারিদিক থেকে বকাবকি শুরু করে দিয়েছে আরে কি করলো মসজিদে পেশাব করে দিলি এই লোক রসুল্লাহ বলে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পুরা পেশাব করতাম বা লোকের পেশাব করতাম নাহলে পালাইতে শুরু করে ওটা মসজিদ খারাপ করে দিবে আর সে অসুস্থ হয়ে যায় পেশাব হঠাৎ করে বন্ধ হয়ে গেল দুটো দুটো ক্ষতি ওলা তুজরে মোহো তাকে এরকম ধমকায় না ধমক চমক দিও না ফার্লাম ফারাগা যখন একবারে ফুল পেশাব করে নিল আয় যত পেশাব আছে সব ঢেলে দিল দাঁ বে মাইন এক বালতি পানি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন নবিসাল এই কথা বল না আমি হয়তো কি করতাম যাও পেশাব করলে পানি নিয়ে তুমি এই কাজ করেছো তুমি সাফ কর তাই না এটা অনেক ভালো যদি বকাবকি না করি যদি এই কথা বেআব কথা কাপ আর অনেকে তো কী করতেন বেয়াদব হুঁশ নাই হ্যাঁ মসজিদে আসো তুমি মুসলিম না অমুসলিম কাফের নাকি তুমি কত কি বলে ফেলতেন না আর আমরা যেটাকে খুব ভালো মনে করছি যে এ ভুল অন্যায় তুমি করলে যাও পানি নিয়ে আসো সব কর ঠিক কিনা না না এটাও বললেন না এখন ওইটা বললে তার মনে কষ্ট হইতে পারে থাক হ্যাঁ দূরে সরে যেতে পারে এই বেদইন হ্যাঁ বুঝে না সভ্যতা থেকে দূরে সুতরাং অন্য লোকদেরকে সাহাবিদেরকে বললেন যা পানি নিয়ে আসুন বহ আলী পানিটা ওর উপর বহিয়ে দিলেন নবী সাল্লি সাল্লামের হেকমত দাওয়াতের ক্ষেত্রে তো দাওয়াতের ক্ষেত্রে হেকমত শিখার জন্য এই ধরনের হাদিসগুলি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রব্লা আলম নামের বুঝার তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন ও সাল্লু আসাল্লাম নবীন মহম্মদ আলী ওসাহাবি আজম